আমরা অনেকে মনে করে থাকি যে আমার কাছে অনেকে বলে নেন্লা ভাই আমরা তো মূর্তি পূজা করি না আমরা মূর্তি পূজা করি না তাহলে আমরা মানে কেন শিল্পী লিপ্ত আমি তাদেরকে বললাম ঠিক আছে আপনারা প্রত্যলিক মতো মূর্তি তৈরি করে পূজা করেন না কিন্তু আপনারা জিন্দা পূজা করেন আপনারা যেগুলো পূজা করেন সেগুলো নিজেরাও দাঁড়ান না তারা তাদের কাছে শুধু ব্যক্তি পূজা নয় বরং এমন কিছু পূজা শুরু হয়েছে বিভিন্ন মতবাদ মতাদর্শকে সামনে রেখে এগুলোর মানুষ আনুগত্য অনুসরণ করতেছে প্রত্যেকটি আনুভূত অনুসরণ যেখানে আল্লাহর বিধান আল্লাহ রব আলের পক্ষ থেকে অনুমোদন নেই এবং সবটাই শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন না কেন যেভাবে ব্যাখ্যা করেন এই কাজ করবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই আল্লাহর রব্লুল আলমিন যে বিধান দিয়েছেন এটি পরিপূর্ণ বিধান আমাদের জন্য পরিপূর্ণ বিধান আলিও দিন এখন আমি পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দেওয়ার পরে আবার বন্ধুগণ আপনি কি মনে করেন এই দিনের মধ্যে ঘাঁটতি আছে কমতি আছে এর মধ্যে রূন করে যোগ করতে হবে তাহলে তাহলে আপনি কেন আপনি মনে করতেছেন যে ইসলামের বাইরে আমাদের কালেকশন করতে হবে অন্যদের বক্তব্য হচ্ছে অনুসরণ করার দিন সুতরাং পরিপূর্ণরূপে যদি অনুসরণ করতে পারে তাহলেই আপনি ইসলামের অনুসরণ হতে পারবেন এখানে আপনার নতুন আমদানি করার কোন সুযোগ নেই আসুন এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার বন্ধু কর্ম ইসলাম আপনি দেখবেন এই এই বিষয়টি নিয়ে তৌহিদ এবং শিখের বিষয়টি নিয়ে শেখুল ইসলাম বলেন পুরা কোরআন মূলত তৌহিদ দিয়ে বরপুর করা আছে পুরা মধ্যে তৌহিদের আলোচনা আছে হয়তো আমরা কোরআন বুঝি না বুঝার কারণে আমরা কোরআন থেকে তৌহিদের জ্ঞান দিতে পারি নাই সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাওহিদুল ওহিয়াত দিয়ে তাওহিদুল ইবাদাত দিয়ে শুরু হয়েছে একেবারে সর্বশেষ আয়াত মিন শাররি ওয়া সওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস দেখেছলেন একেবারে সর্বশেষ আয়াত এটাও তাওহিদুল ইবাদাত দিয়ে শেষ করা হয়েছে এই মধ্যে ইস্তীজাআ রয়েছে তৌহিদ থেকে বিচ্ছিত করবে তৌহিদ থেকে মানে দূরে সরিয়ে নেবে এক দল হচ্ছে সয়তার এবং সয়তারের অনুসর যারা আছে তারা দ্বিতীয় দল হচ্ছে আমরা এখানে বিচ্ছুত হয়ে যাচ্ছি আমরা হারিয়ে যাচ্ছি ফলে পুরো কিতাবটাই মূলত আল্লাহুল আলমিন তৌভিদের নির্দিষ্ট দিয়ে ভরপুর করে রেখেছেন অথচ তৌহিদ আমরা বুঝতে পারলাম না আল্লাহুল আলমের তৌহিদের বিষয়টি আমরা বুঝতে পারিনি